আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালনুতে বর্ণিত আবু সুফিয়ান ইবনু হারব রদিয়াল্লাহ তালাহু তাকে জানিয়েছেন যে হিরাকল তাকে বলেছিলেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার সঙ্গে তোমাদের যুদ্ধের ফলাফল কীরূপ ছিল তুমি বলেছ যে যুদ্ধ বড় পানির পাত্র এবং ধন সম্পদের মতো রসুলগণ এভাবেই পরীক্ষিত হয়ে থাকেন অতপর ভালো পরিণতি তাদেরই হয়